আবু জুহাইফাহ হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রাসুল সাল্লু আলসালামকে দেখেছি আর তার নিচ ঠোঁটের নিম্নভাগে দাড়িতে সামান্য সাদা চুল দেখেছি